আবু জুহাইফাহ রাজিয়া তুতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ একটি লাল সাল্লাহ দেখলাম এবং তার জন্য ওজুর পানি নিয়ে উপস্থিত দেখলাম। আর লোকেরা তার ওজুর পানির জন্য প্রতিযোগিতা করছে কে সামান্য পানি পাওয়া মাত্র তা দিয়ে শরীর মুছে নিচ্ছে আর যে পায়নি সে তার সাথীর ভেজা হাত হতে নিয়ে নিচ্ছে অতপর বিলাল রাজিয়াল্লাহ তাল্ন রাসল্লা সাল্ল সাল্লামের একটি ফলক যুক্ত ছড়ি নিয়ে এসে তা মাটিতে পুঁতে দিলেন নাবি সাল্লাহ সাল্লাম একটা লাল ডোরাযুক্ত পোশাক পরে বের হলেন তার তহবন্ধ কিঞ্চিত উঁচু করে পড়া ছিল সে ছড়িটি সামনে রেখে লোকদের নিয়ে দুরাকাত সালাত আদায় করলেন আর মানুষ ও জন্তু জানোয়ার ওই ছড়িটির বাইরে চলাফেরা করছিল